আলোচিত হবে পৃথিবীর আমরা শৈশব নিয়ে আগের পর্বে আলোচনা করেছি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 তৎকালীন সমাজে লোকদের মাঝে নানান গুণাহ আর পাপ কাজের প্রচলন থাকলেও তিনি কখনো সেসবের সাথে জড়াননি আল্লাহ সুবাহ তাকে সেসব কাজ থেকে দূরে রেখেছিলেন প্রথম ঘটনা এটা ঘটেছিল তখন যখন তিনি মেষ জড়াতেন রসুল্লাহ সাল্লু আলিয়া নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন আমি ছিলাম একজন মেষ পালক একদিন আমি আমার এক মেষ বন্ধুকে বললাম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 কোনো মূর্তির উপাসনা করেননি এবং কোনো মূর্তিকে পূজা করার উদ্দেশ্যেও স্পর্শ করেননি তিনি স্বভাবগতভাবেই মূর্তি পূজা অপছন্দ করতেন আর তিনি এই নিয়মগুলো নিজের পরিবারের জন্য খাটাতেন তিনি জাইদকে বলতেন জাইদ মূর্তি পূজায় অংশগ্রহণ করো না আর এ কারণেই আলিবেন আবি তালিব কোনো দিন মূর্তি পূজা করেননি কেননা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বাড়িতেই তিনি বড় হয়েছেন তৃতীয় ঘটনাটি হজের সময়কার একটি ঘটনা আল্লাহ আল্লা সুবাহানতআলা নবীজিকে কিছু ইবাদত করার প্রতি নির্দেশনা দিতেন যা সম্পর্কে এর আগে কেউ জানত না কোরাইশদের মধ্যে হজের সময় তারাই ছিল একমাত্র লোক যারা আরাফাতে অংশ গ্রহণ করতো না হজের বিভিন্ন নিয়ম কারণ ছিল যেমন তাওয়াফ সাই আরাফাতে দাঁড়ানো এবং মিনায় অবস্থান করা কোরাইশের লোকজন সব নিয়ম কারণ পালন করলেও আরাফাতে অবস্থান করত না এর কারণ হলো তারা এটাকে হারামের সীমানার বাইরে মনে করতো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 আল্লাহ সোহান রসুল্লা সাল্লা সাল্লামকে ফিতরাতের মাধ্যমে পদ দেখাতেন তার অজান্তেই তাকে দিয়ে হজের একটি আহকাম পালন করিয়ে নিয়েছেন যেটা তার গোত্রের লোকেরা করত না পালন, সকল নবীর পেশা নবীজি সাল্লাহ আলাইস্লামের প্রথম পেশা ছিল পালন। বুখারির ইজারা বলেন আল্লাহ এমন কোন ভেড়া চড়াতাম আর মক্কা লোকদের কাছ থেকে এই কাজের জন্য বিনিময় নিতাম দ্বিতীয় আরেকটি বর্ণনা আছে সেটি সহিবুখারির আম্বিয়াদের কাহিনী অধ্যায়ে ঘটনাটি ঘটেছিল একটি জিহাদের অভিযানে আব্দুল্লা বর্ণনা করেন আমরা আর আল্লাহ রসুল সাল্লাহ ছিলাম আর আরাক গাছের ফল সংগ্রহ করছিলাম রসুল আমাদের বললেন কালো রঙের ফলগুলো বেছে নাও ওগুলোই সবচেয়ে ভালো সাহবিরা তখন জিজ্ঞেস করলেন আপনি কি মেহ চরাতে নিয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লা আলাই তখন উত্তর দিলেন এমন কোন নবী ছিলেন না যিনি মেহ চড়াননি প্রসঙ্গক্রমে জেনে রাখা ভালো যে এই আর গাছের মূল বা শিকড় দিয়েই মিসওয়াক তৈরি করা হয় আরবিতে কাবাসা এবং বাংলায় পিলু গাছ বলা হয় তৃতীয় আরেকটি হাদিস আছে মুসনাদ ইমাম আহমাদ সেই হাদিসে বলা হয়েছে মূসাকে যখন পাঠানো হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল যখন দাউদকে পাঠানো হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল আর রসুল্লাহ ছিলেন আইজাদ উপত্যকার রাখাল এরপরে তিনি রসুল হয়েছেন বিস্ময়কর ব্যাপার হলো,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 তার জন্য মেশ পালকি দায়ী থাকবে তার দায়িত্বে থাকা অবস্থায় ভেরা যা কিছুই হোক তার দায় ভার মেষ পালকের ঘটনা কেন ঘটেছে কীভাবে ঘটেছে তা মুখ্য নয় একজন নেতার জন্য দায়িত্বশীলতা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নেতা দলের ব্যাপারে দায়িত্বশীল আল্লাহতালা নবীদেরকে উম্মতের নেতা হিসেবে প্রেরণ করেছেন তাই তারা উম্মার জন্য হিসাব দিতে বাধ্য থাকবেন এছাড়াও রসুল্লা সাল্লি সাল্লামের নবতের আগেই তার মধ্যে আমরা দায়িত্ব পরিচয় দেখতে পাই আমরা জানি মা ও দাদার মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে বাবার আদর দিয়ে বড় করেছেন তার চাচা আবু তালিব আর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখনই স্বাবলম্বী হতে শুরু করলেন তখন থেকেই তিনি চাচার সংসারের ভার নিজের কাঁধে নেয়া শুরু করেন চাচা আবু তালিবের সন্তান আলী বিন আবু তালিবকে রসুল্ল সাল্লাহ আলাইস্লাম নিজ ঘরে বড় করেছেন এটা হচ্ছে তার দায়িত্ববোধের আর একটা দৃষ্টান্ত দ্বিতীয়ত মেষপালন তাদেরকে ধৈর্যের শিক্ষা দেয় ভেড়াদেরকে মাঠে চড়ানো একটি সময় সাপেক্ষ ব্যাপার তারা খুবই ধীরস্থির প্রাণী সময় নিয়ে আস্তে আস্তে সব কিছু করে মেষপালককেও তাদের জন্য অপেক্ষা করতে হয় কখনো ভেড়াগুলো নিজেদের মধ্যেই মারামারে লাগিয়ে দেয় আবার কখনো একে অপরের সাথে খেলা করে কিন্তু মেষপালককে ধৈর্য ধরে সব কিছু খেয়াল রাখতে হয়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 হৈচই শুনে কিছু সাহাবা সেখানে পৌঁছে আশ্চর্য হয়ে দেখলেন যে সেখান থেকে ফিরছেন আর তাদেরকে বলছেন সবকিছু ঠিক আছে সাহাবিগণ খুব তাড়াহুড়ো করে সেখানে গিয়েছিলেন কিন্তু রসুলুল্লা সাল্লাম তাদেরও আগে সেখানে পৌঁছে গিয়ে খোঁজ খবর করে ফেলেছেন রসুল্লাহ সাল্লু আলাই মুসলিম উম্মাহকে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 আমার এবং তোমাদের মধ্যে তুলনা হলো এই যে আমি আগুনের পাশে দাঁড়িয়ে আছি এবং তোমরা আগুনের দ্বারা আকৃষ্ট হচ্ছ এবং এতে লাভ দিচ্ছ আমি তোমাদের কাপড় টেনে তোমাদেরকে টেনে হিঁচড়ে সেই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি আর তোমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমার কাছ থেকে নিজেদেরকে ছুটে নিচ্ছ সাধারণ মানুষের সাথে নবীদের পার্থক্য হলো এই নবীরা বিপদ আচ করতে পারেন কিন্তু আমরা তা পারি না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 আমি তোমাদেরকে জাহান নামের আগুন হাদেশের বর্ণনাকারী বলেন নবীজির কণ্ঠস্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল বাজারের লোকেরা পর্যন্ত মসজিদ থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল পাঁচ নাম্বার পয়েন্ট সাধারণ জীবনযাপন মেষপালকদের জীবন সহজ সরল সাদা তার তেমন কোনো বিষয়পত্রও নেই মার্সিরিজ বেঞ্চ টেলিভিশন কিংবা ফ্রিজ নেই যদি সে ধনী ব্যক্তিও হয় মেষ চড়ানোর সময় বিলাসী জিনিসগুলো সঙ্গে নেয়ার সুযোগ নেই তাদেরকে হালকাভাবে চলাফেরা করতে হয় যাতে পশুদের দেখাশোনা করা যায় তারা খুব সাধারণ খাবার খায় এবং তাদের বাসস্থানও বৈচিত্র্যহীন জীবন জীবনযাপন তাদের বৈশিষ্ট্য আর নবীদের ক্ষেত্রেও তাই ছয় নম্বর পয়েন্ট মেষ পালনের অভ্যাস মানুষকে বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শেখায় রদ্রতপ্ত গরম মুসলধারে বৃষ্টি ঝড়ো হাওয়া জমে যাওয়া ঠান্ডাতেও মেষ প্রথমে তার পশুপালকে রক্ষা করতে হয় এবং সব শেষে নিজেকে সামলাতে হয় রসুল্লা সাল্লাইসাল্লামকে অনেক ভ্রমণ করতে হতো দাওয়াত এবং জিহাদের জন্য বিভিন্ন রকম আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে সাত নম্বর পয়েন্ট আল্লাহর সৃষ্টির কাছাকাছি থাকা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 একদর ভেড়াকে সারাদিন দেখাশোনা করার কাজটা সুটের বুটের কোন কর্পোরেট জব নয় বরং এটা মাটি আর কাদার মাঝে কাজ এই কাজ করতে গিয়ে শরীরে ধুলা লাগে ময়লা লাগে আর এই ধরনের কাজ মানুষের অন্তর থেকে অহংকার আর অধ্যে দূরীভূত করে তার মধ্যে নম্রতার জন্ম দেয় আর মানুষের প্রকৃত দুর্বল অবস্থানকে অনুভব করার সুযোগ দেয় নবীরা মেষ পালক হবার মাধ্যমেই এমন দরকারি সব শিক্ষা গ্রহণ করেছিলেন উঠ গরু বা ছাগল নয় তারা ছিলেন মেষমালক উঠ বা গরুর তুলনায় ভেড়া অনেক বেশি দুর্বল সহজেই শিকারীর ফাঁদে পড়ে তাদের জন্য প্রয়োজন অত্যাধিক যত্ন ও সুরক্ষা শয়তানের ব্যাপারে মানুষ এই ভেড়াগুলোর মতোই দুর্বল শয়তান মানুষকে অতি সহজেই প্রলুব্ধ করতে পারে আক্রমণ করতে পারে রসুল্লা সাল্লাই যখন শতান হতে সাবধান করতে চাইতেন তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে বলতেন তোমরা দলবদ্ধভাবে থাকো কারণ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 এমনি করে মেষ পালকরাও খুব সদয় ও দয়ালু হবার শিক্ষা পায় আল্লাতালা নবীদেরকে মেষ পালনের অনুশীলন করান যেন তারা তাদের অনুসারীদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন মেষ বা ফেরার ক্ষেত্রে যেমন উটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা উট খুবই উদ্ধত একটা প্রাণী উটের প্রতি নরম হলেই সে সরলতা সুযোগ পাবে উঠকে তাই খুব কঠোরভাবে শাসন করতে হয় এই কারণে উঠ রুড়ো রুঢ় আর কর্ক সবের হয়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 মুসলিমদের তাদের কাজের ধরন সম্পর্কে সচেতন হতে হবে মাথায় রাখতে হবে যে তাদের পেশা ও কাজ তাদেরকে প্রভাবিত করতে পারে এই মেষ পালনকে পেশা হিসাবে নির্বাচন করার হিকমা নিয়ে আলিমদের বক্তব্য আছে যেমন ইবনে হাজার আল আসকালানী ছিলেন সালাফা সালেহিনদের সময়কার একজন প্রসিদ্ধ আলেম। তিনি তার হাদিসের ব্যাখ্যা নিয়ে লেখা বই ফাথল বারিতে উল্লেখ করেন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 এটা মহান আল্লাহ আজাহালের পরম প্রজ্ঞা যে তিনি নবী রাসুলদেরকে একইভাবে প্রশিক্ষণ দিয়েছেন সমসাময়িক আরেকজন লেখক এক্ষেত্রে মন্তব্য করেন দিন ইসলামের আদর্শ শ্রেষ্ঠত্ব লাভ করে সেই সব চিন্তাবিদ নির্ভীক মেধাবী মানুষদের দ্বারা যারা সৎ ও ন্যায় পরায়ণ দুশ্চরিত্র মানুষদের সাথে থেকে কেউ ইসলামকে নিজের মাঝে ধারণ করতে পারে না মুসলিমদের জন্য এটা খুবই জরুরি যে তারা মানুষের স্বভাবজাত সৎগুণকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবে এর প্রমাণ রয়েছে খলিফা উমর বিনিয়র জীবনে তিনি লোকদেরকে কষ্ট সহিষ্ণু এবং কঠোর জীবনে অভ্যস্ত হতে শেখান চলন্ত ঘোড়ায় উঠতে বলেন এটা এজন্য যেন লোকজন দীর্ঘ আরামায়াসের জীবন আকাঙ্ক্ষা না করে এবং বদভ্যাস যেন তাদেরকে পেয়ে না বসে আবার এর মানে এই নয় যে শহুরে জীবন ছেড়ে ছুঁড়ে চলে আসতে হবে বিষয়টা হল সে সব দুনিয়াবি বিষয় ত্যাগ করতে হবে যেগুলো নিজের মাঝে থাকলে ইসলামের জন্য কষ্ট শিকারের ইচ্ছেটুকু নষ্ট হয়ে যায় মুহাম্মদ আব্দুহটি করেন রসুল্লাহ সাল্লাই এর পেশা হিসেবে বেছে নেওয়া এবং প্রাথমিক জীবনে তার মরভুমিতে বেড়ে ওঠা নিয়ে এই কাজগুলোর ফলে রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে কষ্ট ও ত্যাগ শিকারের অভ্যাস গড়ে ওঠে নবুয়তের মিশনের জন্য তাকে উপযুক্ত করে তোলে মোহাম্মদ আব্দুহ কথাগুলো বলার সময় অমর রাজিয়াল উদাহরণের অবতারণা করেছেন কারণ যখন খলিফা এই বিশ্বের সেরা জিনিসগুলোর কর্তৃত্ব যখন হাতের মুঠে নিয়ে বসা তখনও তিনি সেসব স্পর্শ করেননি খুব সহজ সরল সাধারণ জীবনযাপন করেছেন মুসলিমদের সতর্ক করেছেন যেন তারা আরাম আয়েসের জীবনে অভ্যস্ত না হয়। রুক্ষ ও কঠোর জীবনের সাথে নিজেদের মানিয়ে নেয় ইসলাম এমনই এক দিন এমন এক বার্তা যা মেনে চলতে গেলে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 কিনানাহকে আক্রমণ করে বসে আর হারামের ভেতরে এই ধরনের হামলা চরম পর্যায়ের বাড়াবাড়ি আর এর সূত্র ধরে কোরাইশ ও কোরাইশ পক্ষীয় শক্তি অর্থাৎ কিনানাহ একযোগে হাওয়াজিন ও হাওয়াজিন পক্ষীয় শক্তি কাইস আইল্যানের ওপর হামলা চালায় এভাবে এই যুদ্ধ ব্যাপকতা ও তীব্রতা লাভ করে শুরুতে দোষ ছিল আসলে কিনানা গোত্রের কারণ প্রথমে তারাই হাওয়াজিনের এক লোককে হত্যা করে কিন্তু এর প্রতিশোধ নিতে গিয়ে হাওয়াজিনরা মক্কার হারামের ভেতরে আরো বেশি সীমা লঙ্ঘন করে ফেলে আর এভাবেই যুদ্ধ পেতে চায় এই যার এই যুদ্ধে কোরআশের পক্ষে ছিলেন কারণ মক্কার হারামের পবিত্রতা নষ্ট হওয়া অনেক বড় একটি অন্যায় আর তাই রসুল্লাহ সাল্লাই ছিলেন কোরাইশদের পক্ষে তিনি বলেন সেই যুদ্ধে আমি তীর সংগ্রহ করে আমার চাচার হাতে তুলে দিতাম অর্থাৎ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 নিপীড়িত মানুষের পক্ষে মজলুমের পক্ষাবলম্বন করবে সূত্র ধরে আসে আনহু এবং আল ওয়ালিদ ইবনে উকবা ইবেন আবি সুফিয়ানের মধ্যে ওয়ালিদ ছিল মদিনার গভর্নর সে তার ক্ষমতার জোরে অন্যায়ভাবে হুসাইনের কিছু সম্পত্তি দখল করে নেয় হুসাইন রাজিউল্লা আনহু ওয়ালিদের কাছে গিয়ে বললেন শোনো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 किछु न्याय उठे दादा ते सहित मुस्लिम एकांत करव्य हिसाब निर्धारण कर আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা সুরা আল মাইদা আয়াত দুই যে কোনো মুসলিম দলের জন্য হিলফুল ফুজুল বা এ ধরনের কোন চুক্তিতে অংশগ্রহণ বৈধ কেননা এই সকল চুক্তির আসল উদ্দেশ্যই হল জুলুমের অপসারণ যা পালনের মাধ্যমে ইসলামী একটি দায়িত্বের বোনিয়া দৃঢ় বিশ্বাসীদের সাথে জুলুমের কিংবা জালিমের বিরুদ্ধে অবস্থান নেয়ার উদ্দেশ্যে চুক্তি করা বৈধ যদি সেখানে ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য কোনো কল্যাণ থেকে থাকে যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের আগমনের পরেও এই ধরনের চুক্তিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন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 বরং স্থান কাল পাত্র ছাড়িয়ে এটা একটা প্রশংসনীয় কাজ দ্বিতীয় শিক্ষা হিলফুল ফুজুল থেকে আমরা আরও দেখতে পাই জাহিলিয়াতের সেই অন্ধকার যুগেও কিছু ভালো মানুষ ছিল সেই হানাহানি আর বিচারহীনতার সংস্কৃতিতেও এমন কিছু মানুষ ছিল যারা সুবিচার চাইত যদিও তারা ছিল কাফের হিলফুল ফুদুল হল জাহিলিয়াতের মরুভূমিতে এক চিলতে মরুদ্যান তবে মানুষের মধ্যে কল্যাণবোধ বা কল্যাণকামিতা থাকার অর্থ এই নয় যে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 এই পাপকে সমাজের স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া আর নিঃসন্দেহে ইসলাম কাউকে এই অধিকার দেয় না কোন কাজকে বৈধতা দেওয়ার অধিকার কেবল আল্লাহ আল্লা সুহান আমরা কেবল সেই সব অধিকারের জন্য আন্দোলন করতে পারি যেগুলোর বৈধতা আল্লাহর কিতাব ও রসদ সাল্লা আলাইস্লামের সুন্নার মাঝে আছে সমকামিতা একটা জঘন্য গুণা মুসলিমরা কখনো চাইবে না মুসলিমদের মাঝে এই গুণা ছড়িয়ে থাক এমনকি অমুসলিমদের মধ্যেও এই গুনার প্রসার লাভ করুক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 কাজেই তোমরা এই অধিকার আদায়ের জন্য মুসলিমদের পক্ষ নিয়ে এক হয়ে আন্দোলন করো তাহলে কিন্তু কোন বা লিবারেলার গ্রুপ এগিয়ে আসবে না। কারণ তারা তাদের নীতিতে অটল অথচ পরাজিত মুসলিমরা যাদের আমরা মডারেট মুসলিম বলে থাকি তারাই আগ বাড়িয়ে নিজেদের নীতিতে ছাড় দিচ্ছে ইসলামকে কাটছাট করছে পাপের কাজে ছায় দিয়ে নিজেদের মুসলিম পরিচয়ে নিজেরাই কালিমা লাগে চতুর্থ শিক্ষা একজন মুসলিমের উচিত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 পরবর্তী পর্বে আমরা রসুল্লাহ বিয়ে ও পারিবারিক জীবন নিয়ে আলাদাভাবে আলোচনা করব রসুল্লাহ সাল্লাই নবো প্রাপ্তির আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একবার আল কাবা বন্যা কবলিত হয় আল কাবার অবস্থান একটি নিচু উপত্যকায় পর্বতরাজির মাঝে বন্যার ফলে আল কাবার কাঠামোতে ফাটল ধরে তাই কোরআশগণ কাবাকে পুনর্নির্মাণ করার প্রয়োজন অনুভব করে আল কাবা মোট চার কিংবা পাঁচবার পুনর্নির্মিত হয়েছে ইব্রাহিম আলাহালাম এবং আদম আলা দুইজনের মধ্যে সর্বপ্রথম কে কাবা নির্মাণ করেছিলেন তা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে তবে অধিকাংশের মতেই ইব্রাহিম আলাহাল্লামই প্রথম তা নির্মাণ করেন যারা বলেন যে আদম আলাহ্লামই প্রথম নির্মাণকারী এর পক্ষে কোরআনের যুক্তি পেশ করেন কেননা কোরআনে বলা আছে এবং স্মরণ করো যখন ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আলাহাল্লাম কাবার ভিত্তি উত্তোলন করেছিলেন তখন তারা বলেছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন निश्चय महाश्रवणकारी महाज्ञानी सुरब आकारा आया एक इब्राहिम अलामाघर गोड़ा निर्माण कर मत कि तबी आदम अलाम समय अल का भित्ती स्थापित हो क्षेत्र प्रचलित विश्वास इब्राहिम अलाम अल का निर्माण कर तब जे नर्वप्रथमारे कई जन नबी रसुलर घर पर नूह परिदर्शन करा जाए ईसा अलाम्लम जन पुन पृथिवी बुके प्रत्यवर्तन करज कर सूतरा आदम अलावा इब्राहिम अल्लाह निर्माण कर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 অর্থ বাঁচানোর জন্য আয়তাকার না বানিয়ে বর্গাকার বানিয়েছিল আলকাবার যে অংশটিকে তারা বানাতে পারেনি সেই অংশটি এখন আল হিজর বা হাতির নামে আল কাবার দুটি ফটক ছিল তারা বানিয়েছিল একটি আর তারা এর দোড় উঁচু করে বানিয়েছিল তাই এখন কাবার দরজার কাছে যেতে হলে উপরে উঠতে হয় আল্লাহ রসুল সাল্লা স্ত্রী আইসারদ্লা আনহাকে বলেছিলেন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 আমি এই কাজটি করব না শুধু এই কারণে যে কোরাইস্টরা সবেমাত্র মুসলিম হয়েছে তাদের ইসলাম এখনও ভঙ্গুর ইমান দুর্বল আর এখন যদি আমি আল কাবাকে পুনর্নির্মাণ করি তা তাদের অনুভূতিকে আঘাত করবে রসুলুল্লা সাল্লা আলাইস্লামের এই কথার মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে তা হল ইসলামের দায়ীদের উচিত সমসাময়িক মানুষদের মানসিকতাকে বিবেচনায় রাখা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কারবার পুনর্নির্মাণ করতে আগ্রহী ছিলেন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 পাত্রটি সবার সামনে রেখে তারা হাত ডুবিয়ে আবার হাত বের করে নেয় এর দ্বারা তারা সবাইকে বুঝিয়ে দেয় যে যদি তাদেরকে পবিত্র কালো পাথর হাজরে আসওয়নের সম্মান দেয়া না হয় তবে তারা এর জন্য যুদ্ধ করে মরতে প্রস্তুত অন্যরাও দমবার পাত্র না এই দৃশ্য দেখে উল্টো আরেক গোত্র তাদের রক্তের পাত্র এনে একইভাবে যুদ্ধের অঙ্গীকার করে অন্যান্য গোত্র একই রকম অঙ্গীকার করল চার পাঁচ দিন যাবত এই নিয়ে ঝগড়া চলতে থাকে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 অতপর বি সেই চাদরের কিনারা ধরতে বললেন। তারা সবাই একই সময়ে চাদরটি উচিয়ে ধরল এভাবে প্রত্যেকটি গোত্রই পবিত্র কালো পাথর হাজরে আসওয়াত উত্তোলনে অংশ যখন তারা সবাই পাথরটি উঁচিয়ে ধরে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় তখন রসুল্লাহ সাল্লাম আল্লাহাম তার পবিত্র হাত দিয়ে হাজরে আসোয়াদকে যথাস্থানে স্থাপন করেন অর্থাৎ রসুল্লা সাল্লাইই হাজরে আসয়াদকে তার নির্ধারিত জায়গায় স্থাপন করলেন এভাবে দ্বিতীয়বারের মতো কাবা নির্মিত হয় রসল সাল্লাহাম বলেছিলেন যে যদি কোরাইসরা সেই সময় নমুসলিম না হতো তাহলে তিনি অবশ্যই আল কাবাকে ইব্রাহিম আলাহিসাল্লামের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণ করতেন এর বেশ কয়েক বছর পর আবদুল্লাহ বিন জুবাই রাজ্লা আনহু মক্কার আমির পদে আসীন হন আইসা রাদ্লা আনহু তার খালা হওয়ার সুবাদে তিনি এই হাদিস সম্পর্কে জানতেন আবদুল্লা বিন জুবাইরের মা আসমা বিনতে আবি বাকর ছিলেন আয়সার বোন আবদুল্লা বিন জুবাইর আল কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেন কারণ তৎকালীন মুসলিমগণ পূর্বে ন্যায় আর নওমুসলিম ছিলেন নও মু ততদিনে পরিণত হয়েছেন আব্দুল্লা বিন জুবাইর তখন কাবাকে পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন কারণ বনুমাইয়ার সাথে যুদ্ধে কাবায় একবার আগুন ধরে যায় আল হাজাজ বিন ইউসুফ আস সাকাফি মক্কা অবরোধ করেছিল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 তার পূর্ব ও পশ্চিম পাশে একটি করে দরজা নির্মাণ করেন এবং হিজরের দিকে কাবাকে প্রসারিত করেন সুতরাং তৃতীয়বারের মতো কাবা পুনর্নির্মিত হয় আব্দুল্লা বিন আজবাইয়ের সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন আল হাজ বিন ইউসুফ মক্কা দখল করে তৎকালীন খলিফা আব্দুল মালিক ইবেন মারওয়ান রাসুল্লাহ সাল্লাহ সেই হাদিস সম্পর্কে অবগত ছিলেন না তাই তিনি কাবাকে আবার আবদুল্লাহ জুবাইয়ের আগে যেভাবে নির্মাণ করেছিল সেভাবে করার হুকুম জারি করেন বনু উমাইয়ার খিলাফার পর বনু আব্বাস খেলাফত লাভ করে তারাই ছিল খলিফার রাজ পরিবার বনু আব্বাসের একজন খলিফা কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণের কথা ভেবেছিলেন তিনি ইমাম মালিকের সাথে এই ব্যাপারে শলা পরামর্শ করেন ইমাম মালিক খলিফাকে বলেন আমরা কাবাকে রাজা রাজরাদের হাতের পুতুলের মতো খনে খনে আকৃতি পরিবর্তনের পক্ষপাতি নই যদিও এটিকে হজরত ইব্রাহিমের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণের কথা ও পরিকল্পনা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 কিছু পাথর পরবর্তীতে কোরাইয়েশ এবং অন্যরা সংযোজন করেছে তবে খেয়াল করে দেখুন কোনো রাজা কিংবা রাষ্ট্রপ্রধান ছাড়া কাবার অভ্যন্তরে কিন্তু এখন ঢোকা অসম্ভব সুতরাং এই ঘটনা পিছনে নিশ্চয়ই আল্লাহর হিক্মা ছিল যে মুসলিমরা যেন সহজে কাবার ভিতরে গিয়ে ইবাদত করতে পারে আমরা যদি হজ বা উমরা করতে যাই আমরা সেখানে সুযোগ নিয়ে ইবাদত করতে পারি আর সেই হাজরে আসোয়াদ ছিল সেই পাথর যা ইব্রাহিম আলাহ ইসলাম ব্যবহার করেছিলেন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 কিন্তু তা সঠিক নয় কাবা প্রদক্ষিণ করার সময় অথবা তাওয়াফ করার সময় ইয়েমেনি কোনকে স্পর্শ করা যেতে পারে কিন্তু সেটির দিকে ইঙ্গিত করা বা অভিবাদন করা ঠিক না এটি শুধুমাত্র পবিত্র কালো পাথরকেই করা উচিত এই ছিল কাবার ইতিহাস কাবা পুনর্নির্মাণে রসুল্লা সাল্লা সাল্লামের ভূমিকা থেকে দুটি বিষয় লক্ষণীয় এক কুরাইসদের চোখে রসুলুল্লা সাল্লু আল্লাহিস্লামের উচ্চ মর্যাদা রসুলুল্লা সাল্লু আলাই ছিলেন বিশ্বস্ত নির্ভরযোগ্য আর সবার আদরের একজন মানুষ কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে কুরাইশদের আচরণ বদলে যায় আর সূচনা হয় তাওহিদ বনাম সিরকের সেই প্রাচীন সংঘাত দুই রসুল্লাহ সাল্লা সাল্লামের বুদ্ধিমত্তা নবোদের পূর্ব থেকেই আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং তাকে সুবিচার করার গুনে গুণান্বিত করেছিলেন আরবদের মধ্যে কথায় কথায় যুদ্ধ লেগে যেত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 ফেসবুক পেজ ডবু ডেসবুক চ্যানেল ডব্লিউ ডবল ডট কম স্ল্যাশ রিডিয়া অর্গ 2015